আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহাত আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ রাসুলিল্লাহ অমন ওয়ালা সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পিস টিভির আজকের আয়োজনে আপনারা যে যেখানে থেকে দেখছেন ভালো থাকুন সুস্থ থাকুন আমরা শুরুতেই সে দোয়া করছি আজকে আমরা আলোচনা করবো ইমানবীর রসুলের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করছিলাম যে রসুলের প্রতি আমাদের কী দায়িত্ব রাসোলদের প্রতি আমাদের কিছু দায়িত্ব আমরা আলোচনা করছি আজকে আরও কিছু দায়িত্ব আপনাদের সামনে আমরা পেশ করবো ইনশাআল্লাহ মহান আল্লাহ তালা সকল নবী রাসলদের প্রতি ভালোবাসা পোষণের কথাই আমাদেরকে বলেছেন অতএব রাসলদের প্রতি আরেকটা দায়িত্ব হচ্ছে তাদেরকে বন্ধুভাবা তাদের প্রতি মহাব্বত পোষণ করা এবং তাদের সাথে শত্রুতা না করা মহান আল্লাহ রাবুল আলমেন বলছেন মহান আল্লাহ তালা বলছেন যে ব্যক্তি বন্ধুত্ব করে সম্পর্ক স্থাপন করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করে আল্লাহর সাথে তার রাসুলের সাথে এবং ইমানদারদের সাথে তাহলে আল্লাহর দলিত বিজয়ী হবে আল্লাহর দলই গালিব হবে এখানে দেখা যাচ্ছে যে রাসুলদের সাথে বন্ধুত্বমূলক সম্পর্ক ওয়ালা রাখার কথা এখানে বলা হচ্ছে আবার অন্যদিকে সুরা আল বাকরার আটানব্বই নম্বর আয়তে মহান আল্লাহ বলছেন আল্লাহ তার ফিরসাদের রাসুলগণের এবং জিব্রিলের মেকাইলের তাহলে সে যেন জেনে রাখে যে আল্লাহ সকল কাফিরদের শত্রু তাহলে এখানে দেখা যাচ্ছে যে নবী রাসুলের শত্রুতা এটা পোষণ করা যাবে না কেউ আজকে কথা বলতে পারবে না যে আমরা মুসলিম মোহাম্মদ সাল্লা সাল্লাম আমাদের নবী অতএব অমুসলিম যারা বিশেষ করে আহলে কিতাব যেমন ইহুদি অথবা নাসারা তাদের নবীদেরকে আমরা মানি না এ কথা বলার কোনো সুযোগ নেই প্রিয় দর্শক এখানে একটা পয়েন্ট আমাদের একটু চিন্তা করতে হবে সেটি হচ্ছে নবীর রাসুলদের সকলকে আমরা সম্মান করব। তাদের সম্মানের দিক থেকে তাদের প্রতি কোনো পার্থক্য আমরা আনায়ন করবো না কিন্তু মানার প্রশ্নটা এখন শুধুই সীমাবদ্ধ হয়ে যাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের সাথে অর্থাৎ তাকেই এখন মানা হবে যেহেতু তার উপর নাজিলকৃত কোরআনই এখন কার্যকর রয়েছে অন্য নবীদেরকে মানার প্রশ্ন আসছে না এবং না মানার কারণে তাদের প্রতি অসম্মান প্রদর্শন করা সেটিও কিন্তু হচ্ছে না সেটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যেহেতু তাদের উপর নাজিলকৃত সেই কিতাবগুলো এখন বিকৃত হয়ে গিয়েছে সেটি আর সেরকম আল্লাহর ডিভাইন যে রোল এবং রুলিংস সেটি কিন্তু সেটা বহন করছে না যেহেতু বহন করছে না এবং তাছাড়া কোরআন এসে আগের বিধানগুলোকে রহিত করে দিয়েছে ফলে আজকে আমাদের সেই গ্রন্থগুলোও মানা যাবে না সেই নবীদের অনুসরণ করা যাবে না কিন্তু এর মানে এই নয় যে আমরা তাদের প্রতি অসম্মান করছি এই পয়েন্টটাতে আমাদের খেয়াল রাখতে হবে আমরা সকল গ্রন্থের প্রতি সম্মান প্রদর্শন করি সকল গ্রন্থের প্রতি আমাদের ইমান আছে সকল নবীদের প্রতি আমরা সম্মান প্রদর্শন করি তাদের প্রতি আমাদের ইমান আছে কিন্তু সেই নবীদের বিধান এখন আর যেহেতু কার্যকর নেই একমাত্র মাহমেদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে আমাদের অনুসরণ করতে হবে এবং তার গ্রন্থ আল কোরআনকে আমাদের অনুসরণ করতে হবে এই এইটা হচ্ছে আমাদের তাহলে এই পয়েন্টের মানে একটা বিশেষ দিক যাই পয়েন্ট থেকে আমরা বুঝলাম যে সকল নবীকে ভালোবাসব তাদের তারা সকলে আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ কারোর প্রতি আমরা শত্রুতা পোষণ করব না কিন্তু বিধান মানা হবে শুধুমাত্র নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লামের দর্শক আরেকটা পয়েন্ট আপনাদের সামনে আমরা শেয়ার করব সকল নবীদের ব্যাপারে আমাদের করণীয় ক্ষেত্রে আমরা এ বিশ্বাস পোষণ করব যে এই নবীরা ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে মোত্তাকি সবচেয়ে ভালো মানুষ এবং এই নবীদের কোনো একজনের মাকাম বা মর্যাদায় কোনো সাধারণ মানুষ যারা নবীন তারা কেউ পৌঁছতে পারে না এ হচ্ছে আমাদের ইমান এবং তার পক্ষে আমরা দেখি সুরা হাজের মধ্যে মহান আল্লাহ তালা বলছেন আল্লাহ ইয়াস্তফি ইমিনাল মাইলা একিত রসুল ওয়ামিন নাস ইন আল্লাহ আসলামসির আল্লাহ চয়ন করেন ফেরজ মধ্য থেকে কিছু রাসুল এবং মানুষের মধ্য থেকেও কিছু রাসুল আল্লাহ চয়ন করেন তাহলে তারা সাধারণ মানুষের মধ্য থেকে চয়নকৃত নির্বাচিত একদল রাসুল নিশ্চয় আল্লাহ তালা সর্বশ্রোতা তিনি সব দেখেন এবং সুরান আহমের মধ্যে মোহান আল্লাহ তালা বলছেন ওয়ুল্যান ফব্দাল আলামিন এবং তাদের প্রত্যেককেই জগতের সবার উপর আমরা শ্রেষ্ঠত্ব দিয়েছি ও কুল্লান বলতে সকল নবিরাসুলদের কথা বলা হচ্ছে তাহলে সকল নবিরাসুলদেরকে আমরা শ্রেষ্ঠত্ব দিয়েছি জগতের উপরে এটা সুরা আলান আমের ছম্বর আয়াত তাহলে এতে বোঝা গেল যে এই সকল নবিরাসুলদের একটা মাকাম আছে মর্যাদা আছে আমাদের উচিত হবে তাদের প্রত্যেককে সে মর্যাদা দেওয়া এবং তাদের সে মর্যাদা থেকে তাদের একটুও নিচে না নামানো এবং নবীদের মধ্যে তা ফাদল না করা এবং একটা কাড়াকাড়ি না করা তর্কের খাতিরে অনেক সময় আমরা দেখি মানুষের মধ্যে যে এক ধর্মের ব্যক্তি আরেক ধর্মের নবীকে ছোট করছে ছোট হিসাবে প্রকাশ করছে এটি মুসলমানদের জন্য কখনোই সঙ্গত হবে না এবং এটি করাও যাবে না প্রিয় দর্শক সেটি আমাদের মনে রাখতে হবে সুতরাং আমাদের করণীয়ের মধ্যে এই বিষয়টা গেঁথে রাখতে হবে আরেকটি বিষয় হচ্ছে সেটি হচ্ছে তাদের মধ্যে যে স্তর ভেদ ছিল সেটি কিন্তু আমাদের করণীয় মধ্যেও পড়ে যায় আমাদের ইমানের মধ্যেও পড়ে আমরা এর আগে এটা আলোচনা করেছি তিল্কা রসুল ও ফদুল্লাহম আলা আবরিন যে সে সকল রাসুল তাদের এক একদলকে এক দলের উপর আরেক দলকে বা কিছুর উপর কতিপয়কে শ্রেষ্ঠত্ব দিয়েছি আল্লাহ তালা বলছেন অতএব তাদের সে দ্বারাজা যদি আমরা জানি ভালো তা প্রত্যেককে তার দ্বারাজা অনুযায়ী আমরা স্থান দেবো আর যদি না জানি তাদের প্রত্যেকের প্রতি আমাদের ইমান থাকবে তবে এই পয়েন্টটা মনে রাখা যে তারা সবাই এক স্তরের এক দ্বারা যার ছিলেন না প্রিয় দর্শক আমরা লাস্ট একটা পয়েন্ট এখানে বলছি নবীদের প্রতি আমাদের করণীয় এর মধ্যে রয়েছে তাদের প্রতিসালাম পেশ করা অর্থাৎ তাদের কারো নাম যখন আমাদের সামনে উচ্চারিত হবে তখন আলাইহি সালাম এভাবে বলা যেহেতু মহান আল্লাহ তালা আল কোরআনে অনেক নবীদের উল্লেখের ক্ষেত্রে তিনি সেটা করেছেন যেমন মহান আল্লাহ তালা বলেছেন ও তরাকনা আলাই হিফিল আহরিন সালামুন আলা নোহিল আলমিন যে অন্যদের মধ্যে আমরা তার উপর স্মরণকে আমরা বজায় রেখেছিলাম সালামুন আল্লাহর সালাম বর্ষিত হোক ফিল আলামিন জগতে ইব্রাহিম আল্লাহ সালামের ব্যাপারে বলেছেন ও তারকনা আলাই ফিল আখরিন সালামুন আলা ইব্রাহিম মূসা এবং হারুনের ব্যাপারে বলেছেন ও তারকনা ফিল আখরিন সালামুন আলা মূসা ও হারুন সুরা সফতের মধ্যে সকল রাসুলদের উপর সালাম পেশ করছেন স্বয়ং আল্লাহ তালা বলছেন ও সালামুন আলাল মুরসালীম সকল রাসুলদের উপর সালাম বর্ষিত হোক ফলে এই আয়াতগুলো থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে সকল নবী রাসুলদের নাম যখন উচ্চারণ হবে তখন আমরা আলিহাল্লাম বলবো নোহ আলি সাল্লাম এব্রাহিম আলি সাল্লাম ইসমাইল আলি সালাম মুসা আলি সাল্লাম ইসা আলি সাল্লাম হারুন আলি সাল্লাম তাহলে এই বলাটা এটা আমাদের জন্য একটা আদব এটা আমাদের জন্য তাদের প্রতি একটা প্রত করণীয় কারণ এটা বলা মানি হচ্ছে তাদের জন্য দোয়া করা প্রিয় দর্শক এগুলো হচ্ছে নবীর রাসুলদের জন্য আমাদের কিছু করণীয় আমরা যদি এই কাজগুলো সঠিকভাবে পোষণ করতে পারি যেটা আকিদার সাথে সংশ্লিষ্ট অথবা যেগুলো কার্য পরিণত করার সাথে সংশ্লিষ্ট সেগুলো কার্য পরিণত করতে পারি তাহলে সকল নবীর রাসুলদের প্রতি যে বিশ্বাস পোষণ করা দরকার তা থেকে আমরা উপকৃত হতে পারব দুনিয়া এবং আখেরাত আমরা এক্ষেত্রে আরেকটা জিনিস শেয়ার করবো প্রিয় দর্শক আপনাদের সাথে উলুল আজমা মিনার রসুল অর্থাৎ দৃঢ় প্রত্ঞ রাসুল কারা ছিলেন যেহেতু আল কোরআনের মধ্যে এই আলোচনা আমরা দেখি ফসবের কামা সবরা উলুল আজম সবর কর যেভাবে দৃঢ় প্রতিজ্ঞ রাসুলগণ সবর করেছিলেন আল কোরআনের মধ্যে এভাবে বলা হয়েছে ওলামা এ সবগুলো আয়াত দেখে মোফাসরেন কেরাম তাদের অধিকাংশই মত প্রকাশ করেছেন যে উলুল আজমে মিনার রসুল এরা হচ্ছেন পাঁচজন নুহ আলি সাল্লাম ইব্রাহিম আলি সাল্লাম মুসা আলহালাম ইসা আলি সাল্লাম এবং মোহাম্মদ সাল্লা আল কোরআনের দুটো আয়াতে আমরা মোটামুটি এই পাঁচ পাঁচজনের একসাথে তাদের উল্লেখ কিন্তু দেখতে পাই তাতে এই মতটা খুব শক্তিশালী হয় যে দৃঢ় প্রতিজ্ঞ রাসুল যে রাসুলদের মধ্যে একদম প্রথম সারির প্রথম পাঁচজন তারা হচ্ছেন এই পাঁচজন যদিও সকল নবীর আসলেই কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ আজম ছিলেন কিন্তু তারপরেও এখানে মানে ওই যেটা বলা হয়েছে তিলকা রসুল ফাব্দাল আবাব আহম আল আব তাদের কার উপর কারো শ্রেষ্ঠত্ব দিয়ে থাকি এই পাঁচজনকে সকল দিক থেকে সাহসিকতার দিক থেকে বা অনেক দিক থেকে তাদেরকে ফজিল দেওয়ার কারণে এখানে উলুল আজম বলতে তাদেরকে বোঝানো হয়েছে বলেই ওল্লামাইকেরাম মত প্রকাশ করেছেন আমরা যে দুটো আয়াতে এই পাঁচজন নবীর কথা বা উদ্ধৃতি এসেছে সেটা আপনাদের সামনে প্রিয় দর্শক পেশ করছে দর্শক প্রথম আয়াতটা হচ্ছে বলা হয়েছে প্রতিজ্ঞা নিয়েছিলাম ওয়াদা নিয়েছিলাম নবীদের থেকে তোমার থেকে নোহ থেকে ইব্রাহিম থেকে মুসা থেকে ইসাই মারিয়াম থেকে এবং প্রত্যেকের কাছ থেকে আমরা অত্যন্ত শক্তিশালী মিতাক এবং প্রতিজ্ঞা তাহলে এখানে দেখা যাচ্ছে যে মিনকা বলে মোহাম্মদ উদ্দেশ্য করা হচ্ছে তার নামটা আসেনি কিন্তু সম্বোধনটা এসেছে। মিনকা ও মিন নোহ দুই নম্বরে নোহ তারপরে ইব্রাহিম তারপরে মৌসা এবং তারপরে এইসাইব মারিয়াম এসেছে সুরা সুর আর তেরো নম্বর আয়ত আমরা দেখি মহান আল্লাহতালা এই পাঁচজনকেই আবার উল্লেখ করেছেন যেমন তিনি বলেছেন شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك ووصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه شرع لكم من الدين الله تعالى تيني برنوين كرتين دينير بيدهان جي بيدهانتا أمرا ما وصى به موسى جي بيدهانتا تيني نوح كي وصياد كرتين يبون جي بيدهانتا تماركات شامرا وهي شابي برنو كرتين এবং যে বিধানটা আমরা নির্দেশ দিয়েছি ইব্রাহিমকে ঈসাকে এবং মৌসাকে তাহলে পাঁচজনের বর্ণনা এখানে এসছে সেটি হচ্ছে আকিম উদ্দিন উল্লাহার কফি যে তোমরা দিনকে প্রতিষ্ঠা করবে কায়েম করবে এবং তার মধ্যে বিচ্ছিন্ন হবে না প্রিয় দর্শক তাহলে এর মধ্য দিয়ে আমরা বুঝতে পারলাম যে উলুল আজম হচ্ছেন এই পাঁচজন রাসুল যাদের কথা মহান আল্লাহ তালিয়া সুরা আহজাবের মধ্যে সুরা সুরার মধ্যে উল্লেখ করলেন দর্শক আমাদের সময় হয়ে গেল বিরতির আমরা যাচ্ছে বিরতিতে ফিরে আসছি খুবই তাড়াতাড়ি Allah Allah সহায়ক হিসাবে ওর আন সংশ্লিষ্ট কিছু বিষয় জানতে হবে বিষয়গুলো হয়েছে রুলুমুল কোরআন সিরিজ শুনতে ও দেখতে আমার উপস্থাপিত প্রোগ্রাম চোখ রাখুন একমাত্র পিস টিভি বাংলায় কোরআন বুঝবার জন্য কি কি বিষয়ে জ্ঞান রাখা জরুরি জানতে হলে দেখুন উলমুল কোরআন ও ইসলামী আদর্শ প্রতি রবিবার রাত সাড়ে আটটায় আপন সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়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 দর্শক আমরা আলোচনা করছিলাম উলুল আজমে মিনার রসুল বা যে প্রতিজ্ঞ পাঁচজন নবীর বর্ণনা আমরা বলেছি তাহলে মোহাম্মদ সাল্লাম তিনি রাসুলদের একজন সর্বশেষ রাসুল রাসুলদের প্রতিমানের মধ্যে তার জায়গাটা অন্যতম মাত্রা দখল করে আছে অতএব তার বিষয়টাকে আমাদের অত্যন্ত গুরুত্ব দিয়ে আরেকটু ডিটেলস জানতে হবে যেহেতু রাসুল সাল্লা সাল্লামকে জানা বোঝা এবং তার গুরুত্ব তার সন্ন্যার গুরুত্ব এগুলো বোঝার সাথে আমাদের ইহোকালীন হোক অথবা পরকালীন সকল কল্যাণ তার সাথে জড়িত এজন্য এই বিষয়টা আমরা প্রিয় দর্শক একটু সতর্কতার সাথে একটু কিছুটা বিস্তারিতভাবে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে যে পয়েন্টটাতে আসতে চাই সেটি হচ্ছে রাসুল সাল্লাহ সাল্লামের প্রতি কীভাবে আমরা ইমান আনব এবং পরবর্তীতে রাসুল সাল্লাহ সাল্লাম এর কি হক বা অধিকার তার উন্মতির উপর রয়েছে এ দুটো মেন পয়েন্টটা আমরা আপনাদের সাথে আলোচনা করব প্রথম পয়েন্টটা হচ্ছে যে রাসুল সাল্লাহ সাল্লামের প্রতি ইমান আনয়নের পদ্ধতিটা কি এর মধ্যে এক নম্বর হচ্ছে এ বিশ্বাস পোষণ করা যে তিনি শুধুমাত্র আরবদের জন্য প্রেরিত হননি তিনি বিশ্বের সকল মানুষের কাছে প্রেরিত হয়েছেন কেমন পর্যন্ত অনাগত সকল মানুষের প্রতি তার মেসেজ থাকবে তার সকলের নবী হিসাবে গণ্য হবেন মহান আল্লাহ রে বলে আঠাশ নম্বর আয়াদ যে তোমাকে আমরা পাঠিয়েছি সকল মানুষের প্রতি শুধুই সতর্কতা প্রদর্শনকারী এবং সুসংবাদদাতা রূপে বা ওনাদিরা সুসংবাদতা ও সতর্কতা প্রদর্শনকারী রূপে তাহলে এখানে যেটা ইল্লা ক্যাফাত সকল মানুষের প্রতি তোমাকে পাঠানো হয়েছে তাহলে এটা হচ্ছে প্রথম পয়েন্ট তাহলে এই বিশ্বাসটা করতে হবে যে রাসুল সাল্লাহ সাল্লাম সকল মানুষের কাছে প্রেরিত রাসুল দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে তিনি শেষ নবী মহান আল্লাহ তালা তাকে দিয়ে নবুয়তের ধারাকে সমাপ্ত করেছেন তারপরে আর কোনো নবী আসবেন না তারপরে আর কোনো রাসুল আসবেন না এটা মহান আল্লাহ তাল আল কোরআন মধ্যে এভাবে তুলে ধরেছেন মা কেনা মোহাম্মদ আবাহিমের রেজা আলিকুম ওয়ালাকের রাসুল আল্লাহ ওয়াখাতামি মোহাম্মদ তোমাদের কোনো পুরুষের বাবা নন তবে তিনি আল্লাহর রাসুল এবং সর্বশেষ নবী তাহলে কোরনের আয়াতের মধ্য দিয়ে স্পষ্ট হয়ে গেল যে রাসুল উল্লাহ সাল্লা সাল্লাম হচ্ছেন শেষ নবী নবতের ধারা তার মাধ্যমে সমাপ্ত হয়েছে অতএব আজকের যুগে আজকের মুসলমানদের কনফিউজ হওয়ার আর কোনো সুযোগ নেই তাহলে রাসুলসল্লাহ সাল্লাম এর প্রতি ইমান আনা দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে তাকে সর্বশেষ নবী হিসাবে স্বীকৃতি দেওয়া তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে রাসুল সাল্লাহ সাল্লামের প্রতি ইমান আনার আরেকটা অংশ হচ্ছে আল্লাহ তালা তাকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছিলেন তাকে অনেক মর্যাদা দিয়েছেন তার সবচেয়ে বড়ো মর্যাদা হচ্ছে আলকোর আন এবং আলকোর আন সকল নবীকে যত মর্যাদা দেওয়া হচ্ছে তার মধ্যে সবচেয়ে বড় মর্যাদা হচ্ছে আলকর আন এবং সোরা আলেসরার অষ্টআশি নম্বর আয়তে আমরা দেখি মহান আল্লাহ তালা সেই কথাটি বলেছেন যে যদি তুমি বলে দাও যে যদি ইনসান এবং জিনের সকলে মিলে এই কোরআনের মতো একটা নিয়ে আসতে চায় নিয়ে আসার জন্য একত্রিত হয় তাহলে তারা সেটা আনতে পারবে না যদিও তারা একে অন্যকে হেল্প করে থাকে এক অন্যের সহযোগী হয়ে যায় It AND IT'S SO MUCH A BIG kazange And that's it's a big wicked cake a million Now you think an content of it for all of agiving a Verse is not stealing like Momo mus are doing for him You have found God that all the Messiah and as he saw it, fall into the way for all of us and the 사랑 of god I see Quran in美味 অর্থাৎ হাউন আলমুন ওত মেনুন্লা তোমরাই হচ্ছ শ্রেষ্ঠ জাতি যাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে তোমরা ভালো কাজের আদেশ দিবে অন্যায় কাজ থেকে নিষেধ করবে এবং আল্লাহর প্রতিমা নামবে এখানে শ্রেষ্ঠ জাতির ঘোষণা কিন্তু হয়ে গেল তাহলে এখানে বোঝা গেল যে উম্মাতে মাহমাদিয়া এখানে শ্রেষ্ঠত্বের দাবিদার সেটি কোরআনও সাক্ষী দিচ্ছে এবং হাদিসের মধ্য দিয়ে আমরা সে কথাটি জানতে পারছি প্রিয় দর্শক দর্শক আরেকটা বিষয় যেটা রসুল সাল্লা সাল্লামের সাথে ইমান আনার সাথে সংশ্লিষ্ট সেটি হচ্ছে যে তিনি সৈয়দ উলহ আয়াদম ইয়উ মালকিয়া কেয়ামতের দিন তিনি আদমের সকলের সর্দার থাকবেন যেটি সহি মুসলামের হাদিস থেকে এসেছে আনা সৈয়দ উলহ আয়দম ইয়উ মালকিয়া মা ওয়া আউলু মান শাক্কো আনহুল কাবর তিনি বলছেন যে আমি কেয়ামতের দিন আদমের সকলের নেতা থাকব সর্দার থাকব এবং আমি সর্বপ্রথম ওই ব্যক্তি হব যার কবর সর্বপ্রথম বিধিন্ন হবে রাসুল সাল্লাহ সাল্লামের তাহলে তার সাথে ইমানের এই বিষয়টাকে আমাদের অ্যাড করে নিতে হবে দ্বিতীয় হচ্ছে তিনি হচ্ছেন সাহাইব শেফা আলকোবরা সবচেয়ে বড় সাফায়াত এর অধিকারী অর্থাৎ কেয়ামতের দিন যখন মানুষ হাসরের মধ্যে তাদের পুনরুত্থানের পর একসাথ হবে এবং তখন বিচার কার্য পরিচালনা করার জন্য যখন বড় বড় সকল নবীদের কাছে যাবে কেউ রাজি হবেন না প্রত্যেকে মাহমুদসল্লা সাল্লামকে দেখা দেবেন তখন তিনি রাজি হবেন এবং আল্লাহ তালার পক্ষ থেকে তাকে সে দায়িত্ব দেওয়া হবে এবং তিনি বারবার শেষ যাওয়ার পর মহান আল্লাহ তালা তাকে সে অনুমতি দিবেন সাফারাতে কুবরার এবং সফ্রাতে কুবরারের বিষয়টিকেই মাকাম মাহমুদা বলা হয়েছে আশা আশা কা রব্বুকা মাকাম আ মাহমুদা যে তোমার রব আশা করা যায় যে তোমাকে মাকাম মাহমুদের মধ্যে পৌঁছে দিবে এবং এটাই হচ্ছে আসলে সাফারাতে কুবরার সে মাকাম সে স্থান এটি রাসুল সাল্লাহ সাল্লামের জন্য নির্ধারিত এবং রাসুল সাল্লিহাল্লাম সম্পর্কে আরেকটা বিশ্বাস আমাদের পোষণ করতে হবে তিনি হচ্ছেন সাহেব আল ওসিলা ওসিলা যেটা আমরা আদানের দোয়ার মধ্যে পড়ে থাকি সাহি মুসলিমের রায়তের মধ্যে যেটা এসেছে এটা হচ্ছে আল আল জান্না জান্নাতের সবচেয়ে উঁচু একটা জায়গা এবং এই ওসিলা শুধু একজনের জন্যই থাকবে আল্লাহর বান্দাদের মতো থেকে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন আরজু আন আকুনা হুয়া সেই বান্দা আমি আশা করি আমি নিজেই হব অর্থাৎ আল্লাতালা ওসিলা নামক একটা জায়গা জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন যেটা জান্নাতের সবচেয়ে উঁচু জায়গা এবং সেটা নির্ধারিত থাকবে এক বান্দার জন্য এবং তিনি হচ্ছেন মহানবীর সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সাহি মুসলিমের যে রেওয়াইতে এসেছে সেখানে রাসুল সাল্লা সাল্লাম রেকমেন্ড করেছেন যে যখন তোমরা মুআদ্দিনের আগান শুনবে তখন মুয়দিন যা বলে তোমরা সেটা বলবে এবং আমার উপর দূরত পাঠ করবে আর আমার জন্য তোমরা ওসিলা দোয়া করবে ওসিলা হচ্ছে জান্নাতের সবচেয়ে উঁচু একটি জায়গা যে ব্যক্তি আমার জন্য আল্লাহর কাছে অশিলা দোয়া করবে তার জন্য আমার সাফারাত বৈধ হয়ে যাবে অর্থাৎ তার জন্য আমি করব। হাল্লাত লাহু শেফাত তার জন্য আমার সাফরাত হালাল হবে অথবা তার জন্য এখানে হালাল হবে বলতে বৈধ বোঝানো নয় বরং হালাল হবে মানে এই ঘটনাটা ঘটবে যারাই আমার জন্য ওসিলার দোয়া করবে তাদের জন্যই আমি এই সাফারাত করব তো সুতরাং এই যে বিষয়গুলো আমাদের মহান্নবীর রাসুল্লা সাল্লি আসাল্লামের জন্য তার প্রতি ইমান আনার পাশাপাশি তার যে এই ফজিলতের বিষয়গুলো এই বিষয়গুলো আমাদের ইমানের অংশ কারণ এই বিষয়গুলো এগুলো আমলি কোনো দিক নয় এটা আঁকিদার একটা বিষয় তিনি সাফারাত কোবরার অধিকারী হবেন তার জন্য ওসিলার দোয়া করা এবং ওসিলার অধিকারী তিনি হবেন ইত্যাদি এই যে বিষয়গুলো এই বিষয়গুলো রসুল সাল আলিহি ওয়াসাল্লাম এর বৈশিষ্ট্য আকারে আখিরাতে থাকবে এবং এগুলো হচ্ছে মিনাল ওমর আল গাইবি যেটা সহিভাবে সহি হাদিসের মাধ্যমে আমাদের কাছে এসেছে সর্বশেষ আরেকটি বলে আমরা শেষ করব শেষ হচ্ছে লেওয়াউল হ্যাম প্রশংসার যে পতাকা সে পতাকা তার অধিকারী হবেন রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম এটিও সহি হাদিসের মধ্যে এসেছে সুনান তিরমেদির মধ্যে একটি হাদিস এসেছে যে রাসুলসল্লাহ সাল্লাম বলেছেন আনা সৈদ ওলাদ আয়দম ওখর ও আিয়দি লেওয়া উল হাম ও ফখর এমাম তিরমেদি হাদিসটিকে হাসান হিসেবে উল্লেখ করেছেন তিনি বলেছেন যে কেমতের দিন আমি বুনিয়াদমের সর্দার হব এবং এর মধ্যে কোনো গর্বের কোনো বিষয় নেই আমি গর্ব করে বলছি না এবং আমার হাতে থাকবে প্রশংসার লেওয়া বা পতাকা যার পতাকার তলে অন্যান্য আরও অনেক জাতি থাকবে এবং ওয়ালা ফখর এখানেও তিনি বলছেন যে এখানেও কোনো অহংকারের বিষয় নেই আমি অহংকার করে সেটা বলছি না এহাদিসটা হাসান বলে ইমাম তির্মিতি উল্লেখ করেছেন প্রিয় দর্শক তাহলে রাসুল সাল্লাহ আলাহ্লামের প্রতি ইমানের যে অনুষঙ্গ এইভাবে আরও বেশ কিছু অনুষঙ্গের বিষয় আসলে কোরআনের মধ্যে আমরা হয়তো পাবো আমরা কিছু উদাহরণ পেশ করলাম আমরা প্রিয় দর্শক এই আলোচনার পরে সর্বশেষ নবী এবং রাসুল্লদের প্রতি বিশ্বাস রাত আলোচনা আমরা শুধু মহানবীর সাল্লাহ আলিহ্লামের একটা গুরুত্বপূর্ণ পয়েন্টের উপর করবো সেটি হচ্ছে হকুক নবী সাল্লিহিউসাল্লাম আলা উম্মাতিহি যে উম্মাতুর উপর নবী সাল্লাহ আলিউাসাল্লামের কি কি অধিকার রয়েছে তাহলে আমাদেরকে জেনে নিতে হবে যে কোন কোন কাজ আমাদের করতে হবে এবং রাসুল সাল্লাহ সাল্লাম একজন নবী হিসাবে এবং উম্মার জন্য রোল মডেল হিসাবে রাসুল হিসাবে মানুষের আনুগত্যের সেই অধিকারগুলো তিনি পেতে পারেন প্রিয় দর্শক এর মধ্যে এক নম্বর হচ্ছে রাসুল সাল্লিমের অনুসরণ আমরা অন্য ভাষায় বলতে পারি এতে সাল্লুম এটা একটা ব্যাপক আলোচনা রাসুল সাল্লা সাল্লামের সুন্নার অনুসরণ কারণ সুর আল হাসর মধ্যে মহান আল্লাহ তালা বলছেনু রাসুল তোমাদের কাছে জানিয়ে এসছেন তা তোমরা গ্রহণ করো এবং যা থেকে নিষেধ করছেন তা থেকে তোমরা বিরত থাকো তাহলে এই যে একটা মূলনীতি দিয়ে দেওয়া হলো এই মূলনীতিটা এটা রাসুল সাল্লাহ সালামের হক রাসুল সাল্লাহ সাল্লামের উম্মতর উপর হক রয়েছে যে উম্মতের প্রত্যেকটা ব্যক্তি নর অথবা নারী বালক অথবা শিশু অথবা বৃদ্ধ বৃদ্ধা যেই হোক না কেন প্রত্যেকে তাকে অনুসরণ করবে এবং এই জন্যই মহান আল্লাহ তালা বারবার আল কোরআনের মধ্যে বলছে আচি আল্লাহ ও আচি রাসুল বলো আল্লাহ এবং রাসুল আনুগত্য করো অন্য আরেকটা আয়তে মহান আল্লাহ তালা বলছেন মান আতা আর রাসুল ফাকাদ আতা আল্লাহ যে ব্যক্তি রাসুলকে অনুসরণ করলো সে বলত আল্লাহকে অনুসরণ করলো তাহলে আল্লাহ তালা যে তাকে অনুসরণ করার কথা বলছেন এই অনুসরণটা আসলে ইমপ্লিমেন্টেড হবে বাস্তবায়িত হবে মূলত রাসুল সাল্লাহ সাল্লামকে অনুসরণ করার মধ্য দিয়ে যেহেতু রাসুল সাল্লাহ সাল্লাম হচ্ছে ম্যাসেঞ্জার অতএব তার উপরই মহান আল্লাহ তালা সকল দায়িত্ব প্রয়ণ করেছেন তার উপরেই সকল কিছু দিয়েছেন অতএবাসুলকে যিনি অনুসরণ করবেন তাহলে তিনি আসলে আল্লাহর আনুগত্য করলেন আল্লাহর নির্দেশ মান্য করলেন প্রিয় দর্শক আমরা আমাদের আলোচনার আজকের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি আমরা এরপর পরবর্তী পর্বে আমাদের এই আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ সেখানে গুরুত্বপূর্ণ কথাবার্তা হবে সেই আমন্ত্র জারিয়ে আজকের মতো আমরা এখানেই শেষ করছি হায়দাউসাল্লাসাল্লাম আলহ নবীনা আহম্মদ ও আলা আলহি ও হাবি আজমাঈন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 সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফআই আল ব্যাংকোট আটচল্লিশ বার্মিংহাম 01132301 उंड नम्बर शून्योड तीन शून्य शून्य आठ तीन सोएसि कोड आई विजिश टा पाठ मेल कर रेट पिस डटी मानव আমরা অনেক গুণাহের কাজ করি দিনে আর রাতে সকাল আর সন্ধায় কিন্তু বন্ধু জানেন কোনটি কবিরা গুনা থাকতে চান কবিরা গুনা থেকে তাহলে যোগ দিন আমার সাথে বিস বাংলায় দেখুন बड़ गुना सोमवार और शनिवार सन्ध्या साढ़े पांच टुन सम्प्रचार सकाल छंगे पीस टी बांगल्